আসসালামুকমারকাত ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله وان اشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وَزْواجِهِ وَّاتِهِ وَأَهْلِ بَتِهِ وَعلَم إ أُمَّتِهِ وَباراركَ وَصلََّم تَسلْلمًَا كَصرا আমি শৈত নিজী বিস্মিল্লাহি রহমা নি ومن آياته أن خلق لكم من أنفسكم أَزْوَاجًا أَنْ خَلَقَ কুমকলকু মি أَنفُسِكُمْ أَزْوَاجًا জলিতসু إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةٌ صدق الله مولانا العظيم قال رسول الله صَلَّى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين রা তল সমী লি কালকে মরদ ফের ই রমস কিয়াশ কালক মরদ ফেরে রমজ কিয়া পাশ হর চন্দ কে দানা উলা নহে যুমরিয়ত কে তর হক হিসমে মরদো কো গা করতে তোলা সম্মানিত সভাপতি রাম সমাবেত সর্বস্তরের ধর্ম প্রাণ মুসলমান ভাইয়েরা পর্দান আড়ালের সম্মানিতা পর্দা নসী মা ও বনেরা মহান আল্লাহ আব্বুল আলমিনের অপরিসীম দয়া রেহসান আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে आज 20 फेब्रुआर दुहजार सतर इंगराजी तारिखे मौलवी बाजार सदर थानार अंतर्गत दुल्लभपुर ईदगाह मैदान अनुष्ठित दुल्लभपुर यूनिटेड क्लाब कर आयोजित व्यापी এই আজিম তফসিলুল কোরআন মাহফিলের আজ মধ্যবর্তী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তফিক দিয়েছেন এজন্য আমরা সবাই মহান রব আলের শোকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহাকের পবিত্র কালামের ছোট্ট একখানা এতে কারিমা তেল আবাদ করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুহাম পাঠ করে একটা ঘটনা আমি আপনাদেরকে একটু শুনাই তারপরে ইনশাল্লাহ কথা শুরু করব। এক বাদশা তার উজিরকে জিজ্ঞেস জিজ্ঞাসা করলো উজির আমার দেশ কেমন চলতেছে উজির বলে বাচ্চা বাহাদুর আপনার দেশ বেড়ার দলের মতো চলতেছে কি বলতেছ তুমি তাহলে আমাকেও বেড়া বানাইলা উজিরা কী যাহ বেয়া দি মাফ করবেন बादशा का तुम क खो भाई गडम तब जदि बुझे सब्यस्त करते तक बादशाह उजित तुम्हार की বলে আমাকে হাজার টাকা আর লইয়া সরাসরি গেছে একটা স্বর্ণ দোকানে স্বর্ণকারের কাছে যায় কয় আমার পায়ের মাপে দুই পায়ের জন্য দুইটা স্বর্ণের জুতা বানাইয়া দেবে স্বর্ণকার কমপক্ষে হাজার টাকা দিলাম ডেলিভারি দিবি কবে কী বৃহস্পতিবার উজির কয় বৃহস্পতিবার হইলেও চলবে আমার তো দরকার बुजते कथा पने बारोटा समय मानुष गुम नष्ट करा गुसी थे ना तो मोहब्बत कर दूर दूर थे महफिले बसिया মনোযোগ আছে আপনাদের স্বর্ণকারের থেকে জুতা দুইটা ডেলিভারি নিছে নিয়া বাড়িতে তাকের উপরে জুতা রাখছে শুক্রবার দিন যখন জুমার আজান হয়েছে ওই তাকের উপরে জুতা জুতা যখন দেখছে মুসল্লিদের মসজিদে প্রবেশ করা শেষ ইমাম সাহেব ফুটবা লইয়া মেম্বারের উপরে উঠছে ফুটবা পড়ার জন্য এই টাইমে উজির মসজিদে ঢুকতে গেছে ডুকার সময় পকেটের থেকে এইবার জুতা শেষ ইমাম সাহেব তো মোনাজাত করে দিল তা আমাদের দেশের কিছু মুসল্লি আছে না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসেনা কিছু নামের মুসল্লি সপ্তাহর্ত নামাজ পড়ে না শুধু সালাম ফিরাইয়া যখন প্রথম যেই লোকটা মসজিদ থেকে বাইরে গেছে বাইরে যাইয়া দেখে দরজার মধ্যে স্বর্ণের জুতো একটা তো চিৎকার শুরু করছে ওরে বাবা जूता एक मस्जिद जटिल कठिन नतून पुराग्रम सब रोग चिकित्सा क्या কইল বাবু এই শুরু হইল জুতা এই মসজিদের খবর হইয়া গেছে দুর্লভুর মসজিদের সামনে ফ্যারাস্টার জুতা একটা পাওয়া গেছে যত জনে পানি খাইতেছে নতুন পুরাতন জটিল কঠিন সব রোগ চিকিৎসা হইয়া যেতেছে এবারে আশপাশের অন্য অন্য সব মসজিদের থেকে এই মানুষ আর জুতা বাচ্চা বাহাদুর দুর্লভনগর মসজিদের সামনে ফেরাস জুতা একটা পাওয়া গেছে দুইয়া মানুষ পানি সব রূপ ভালোই যেতেছে বাচ্চা বাহাদুর আপনার তো ফ্যাটের মধ্যে পুরাতন বেদনা রোগ একটা আসে যাইয়া কোনো দেখবেন ঠিক ঠিক হবে না চল না একটু দেখি বাচ্চা বাহাদুর গেছে বাচ্চা যখন গেছে এবার গ্লাসের দুই তিনবার এরপরে জুতারে তিন দোয়া দিয়া এক গ্লাস বাচ্চাকে দিয়েছে বাচ্চা গটগট করি জুতা দোয়া মানে গুলা কার জুতা এখানে থেকে আসছে যদি ফেরাস্টার জুতাই হইতো তাহলে একটা কেন ফেরাস্তা কি এক ঠেঙ্গেছিল তোর জুতা পানি খাওয়াইলি তোর জুতা সেটা প্রমাণ কর উজির কয় যা ফোনা একটু বসেন দেখুন তো একটু আমার জুতা কিনে কহ কথা তো ঠিক। তোর জুতা বাচ্চাটা এই কাজ কেন করলি তোর জুতা আমাকে কেন খাওয়াইলি উজির করে না আপনার রাষ্ট্র যে বেড়া দলের মতো চলতেছে বেড়া একটা যে ছুটে সব সেদিকে আর কোন যাচাই খোঁজ খবর যা হো না আপনিও তো খেলেন আপনার মতো একটা জ্ঞানী মানুষ একটা বাচ্চা মানুষ আপনিও একটু চিন্তা করলেন না আসলে ফেরস্ত জুতা কিনা একটু যাচাই করার দরকার আছে কিনা बच्चा आपनी बच्चा आपनी एई बार आमार आमार माथा का को उजीर काज हादुर खराब कर मंत्री हिंदू भाई मुसलमान আমরা আসলাম কি জন্য আমরা তো লিফটলেটে পোস্টারে বিজ্ঞাপনে কোনো প্রচারে এখানে হিন্দু মুসলমান হবে এটা শুনিও নাই দেখিও নাই এটা একটা আকস্মিক ঘটনা তো মাহফুলের দাওয়া আস্তিতা পিছনে রাখি রাস্তা রাস্তা দৌড়াচ্ছে আমাদেরকে সেই বুঝদান করে আবু জাহেদ সুরুজি রহমতুল্লাহ আলে আল্লাহ ওনাকে একজন আশি বলল হুজুর আপনার স্ত্রী বিধবা হয়েছে ধবা হয় স্বামী বললে আপনি তো এখনো স্টিল জিন্দা আমাদের সাথে কথা বলতেছেন আপনার স্ত্রী কেমনে বিধবা হয়ে গেল তাও যায় সুরুজির কথা ঠিক মুসলমানের হোক আমাকে আলোচনা করার জন্য ইনশাল্লা তার আগে আমি একটু পর্দার হাকিকত আপনাদের সামনে উঠাইয়া দরি পর্দার জিনিসটা কেন কি আল্লাহ ইচ্ছা চললেন নিজেকে প্রকাশ করে তো নিজেকে প্রকাশ করার জন্য আল্লাহ আল্লাহবিটাকে আরবির মধ্যে উজতুর লাভ বলে প্রতিচ্ছবি বানাবেন কেন আল্লাহাক নিজে তো মানুষের সামনে দেখা দিতে হচ্ছে না নিজে যদি মানুষের সামনে দৃশ্যমান হইয়া যান তাহলে তো আর আল্লাহ আল্লাহাকের পরীক্ষা যেটা একজামিন সেটা হবে না যে আমাকে না দেখিয়া আমার উপরে বানানো এইটা তো আর হবে না যদি আল্লাহ আল্লাহাক দৃশ্য হইয়া যায়। এই জন্য আল্লাহাক দেখা দিতে পারতেছেন না এখন দেখা না দিয়া আল্লাহাক নিজেকে কিভাবে প্রকাশ করবেন এই জন্য একটা প্রতিচ্ছবি বানাইছেন উত্তুর লাভ এই প্রতিচ্ছবির নাম হলো আদব छा देख रिमा आकाशे चंद्र उदित पृथ्वी जेको जगह पानी थे পানির ধারে দাঁড়াইয়া যদি পানির দিকে মানুষ টাকায় কোটি কোটি চাঁদ দেখা যায় অতচ আকাশের চাঁদ কিন্তু এই যে পানির মধ্যে কোটি কুটি চাঁদ দেখা যায় এই চাপগুলা হলো উস্তুর লাভ আসল চাঁদ হল আকাশের চাঁদ আমার আদমেসে আদম মে আয়া তেসানো হেলমেশানো লুটপেসা তোমার মধ্যে যে শ্রবণ শক্তি আছে এটা মূলত আল্লাহর গুণ আল্লাহ তোমার মধ্যে কথা বলার যে গুণ আছে এই গুণটা মূলত আল্লাহর গুণ আল্লাহ তোমার মধ্যে জ্ঞানের জ্ঞান ধারণের যে গুণ আছে এই গুণটা মূলত আল্লাহ আল্লাহ আলমিন নিজের সমস্ত গুণাবলীর পুখাস আদমের মধ্যে দিয়া আদমকে আল্লাহের প্রকাশের ক্ষেত্র বানাইছে ক্ষেত্র বানাইছে এবার বুঝি থাকলে বলেন আমি আর আপনি যেই গুণগুলা এখন ব্যবহার করতেছি যেই গুণগুলা ভোগ করতেছি এই গুণগুলা মূলত কার গুণ আল্লা হইয়েন না আমি বিক্ষিপ্ত আলোচনা করি না আমার তো পুরান মানুষ আপনারাও জানেন শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা এর মধ্যে অপ্রাসঙ্গিকতা আসবে না নিজেকে প্রকাশ করার জন্য আদম বান এখন আদমের কাছে একেবারে লাগালেন আজমের কাছে একা ভালো লাগে না বিরক্তি দূর করার জন্য আল্লাহ কি করলেন আজম আল বাম পাশের এই নরম হাড়ের থেকে এক টুকরা হাড় দিয়া আর একটা মানুষ তৈয়ার করলেন ওই মানুষটার নাম হলো হাওয়া আলাইহাস কি নাম হাওয়া আইলাস সালাম बुजे थो मानु कृष्टि दु जन जन दून जन सृष्टि दोनों जन आकृति दोनोज गठन एक सेम ना बस कम बस कम আকৃতি প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ কি ভিন্ন দেখেন একজনের মুখের মধ্যে কতগুলা পশম আসে এক প্রকারের কে বলা হয় দাড়ি প্রকারের এক বলা হয় ঠিক না আল্লাহ একজন কে আল্লাহুল গর্বের সন্তান ধারণ করার যোগ্যতা দান করেছে আরেকজনের মধ্যে এই যোগ্যতা নাই দুই বছর পর্যন্ত সন্তানকে খেয়ানোর জন্য সম্পূর্ণ রেডিমেড খাদ্য দু নামের আল্লাহ দান করেছেন এই রেডিমেড খাদ্য করেন আমার মায়েরা কিন্তু খুব ভালো করে বুঝেল এই যে দুই প্রকারের মানুষ আল্লাপ বানাইলে এই দুই প্রকারের মানুষ যদি পৃথক পৃথক জীবনযাপন করে দুজনের জীবন অশান্তি তবে দনোজন এক সাথে যে জীবনযাপন করবেন একের সাথে অপর মিলিয়া এই মিলনটা পদ্ধতিগত ভাবে হইতে হবে নিজের ইচ্ছায় যেভাবে আপনারা বুঝতে পারবেন এগুলা কি বাতিল চলতেছে এখানে কারেন্ট না জানা থাকলে বলুন তো কারেন্ট মানুষের জন্য উপকারী না ক্ষতিকর জি अनुजाय अथवा क्रमानुसारे जरा शिख से, से तरह देवा पद्धति अनुजाई যদি আপনি বিদ্যুৎকে কে ব্যবহার করেন তাহলে বিদ্যুৎ আপনার জন্য উপকারী যদি নাশক ঠিক না ব্যাটিক আমার ভাইরা দাব বিদ্যুৎ এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় দুইটা তারের মাধ্যমে কয়টা তার মাধ্যমে বাতি জলে না শুধু বাতি জলেগেটিভিটিভ একসা না করলে বাতিও জলে না অন্ধকারও দূর হয় না অন্ধকার গড় আলোকিত হয় না সংসার আলোকিত কথা বুঝছেন না বুঝলেন আমার বেহারা দোস্তাহ বা নেগেটিভ পজিটিভ মিলাইতে হবে কিভাবে মিলাইবেন কারেন্ট থাকা অবস্থায় তার যাইতে পারে। আপনি একটা জায়গায় নিয়া দিয়া। ফিউজের পাশে নেগেটিভ লাগাইয়া আর এক পাশে পজিটিভ লাগাইয়া যদি একটা সুইচ করেন করলে আমার ভাইরা এই নারী পুরুষ নেগেটিভ পজিটিভ নারী পুরুষ কি আল্লা রসুলের দেওয়া ফর্মুলা অনুযায়ী নারী পুরুষ বিয়ের বন্ধনে আবদ্ধ হইয়া যদি মিলিত হয় তো সংসার আলোকিত হয় আচ্ছা खुली देखार्टनर उपकार जलाबे আর আপনার হাতে পায় লাগলে আপনি কি পর্দা আমার বেজাব বিদ্যুতের নেগেটিভ পজিটিভ এর মাঝখানে পর্দা যদি উঠাইয়া দেওয়া হয় এই পর্দাহীন অবস্থায় যদি নেগেটিভ আর পজিটিভ একসাথ হয় তো সেখানে সম্ভাবনা থাকে গড়বাড়ি জলে আল্লাহ আল্লাহ আমি দুই প্রকারের মানুষ বানিয়েছি একটার নাম নেগেটিভ একটার নাম পজিটিভ এই নেগেটিভ পজিটিভ যদি পর্দাহীন অবস্থায় চলাফেরা করো পর্দাহীন অবস্থায় রাস্তায় ঘুরো পর্দাহীন অবস্থায় মার্কেটে ঘুরো দুনিয়ার জীবন শান্তিময় হওয়ার পরিবর্তে গোটা জীবনটা অশান্তির দুর্গে পরিণত হবে এবার বুঝছেন নি ওই কারেন্টের তার মধ্যে যে কভার আছে এই কভারেজ মানুষকে অবতর পর্দার হাকি পর্দার কি হাকি একটা কথা শুধু বুঝেন একটা মোবাইল এই মোবাইল এইটা বাজার সময় মোবাইলের কোম্পানি গাইড বই এই মোবাইলের মধ্যে কি কি অপশন আছে আপনি কোন কোন অপশন এই মোবাইলের মধ্যে ব্যবহার করতে পারবেন কোন অপশন কিভাবে ব্যবহার করবেন এটা গাইড বইয়ের মধ্যে দেওয়া থাকে আপনি যদি এই মোবাইল এর অপশন কি কি কোন অপশন আপনি ব্যবহার করতে পারবেন এইটা আপনাকে গাইডলাইন দিবে মোবাইলের প্রস্তুত কারক আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা তোমরা নারী পুরুষের জীবনের কোন কোন কাজ তোমার জন্য আরাম দায়ক তোমার জন্য আনন্দদায়ক তোমার জন্য শান্তিদায়ক আর কোন কাজ তোমার কে বুঝে বানানেওয়ালা মোবাইলের ব্যবহার পদ্ধতি যেমন বানানে পদ্ধতি নারী পুরুষকে যে বানাইছেন ওই বানানে ওয়ালা বুঝে তোমাদের জন্য সুখ আছে আমি যেই পদ্ধতি তোমাদেরকে দিয়েছি সেই পদ্ধতি মতো যদি তোমরা মিলিত হও আল্লাহুল আলমিন বলে মিলিত হইবে আমার দেওয়া পদ্ধতি অনুযায়ী हमार देवा पद्धतर नाम नेका जारे तुम होता तुम्हारा हो मिलित जीवन जापन हो जाते तुम्हारे नेका हाथ এদের মধ্যে এরা দুই প্রকার কতগুলা হলো তোমার সাথে ব্লাড কানেক্টেড আর কতগুলার সাথে তোমার ব্লাড কানেকশন নাই যাদের সাথে তোমার ব্লাড কানেকশন আছে যেই মহিলাগুলা তোমার জন্য ব্লাড কানেক্টেড তাদের সাথে তুমি মিলিত জীবন জীবনযাপন করতে পারবা কিন্তু যাদের সাথে তোমার ব্লাড কানেকশন নাই তাদের সাথে মিলিত জীবন জীবনযাপন করার জন্য পদ্ধতি হলো বিয়ে বিয়ে বহির্ভূত ভাবে যদি মিলিত জীবনযাপন করতে যাও উইদাউট ব্লাড কানেকশন তো তোমার জীবনটা জাহান নামে পরিণত হবে তুমি যাদের সাথে আছে না তাদের সাথে বিয়ের জরুরত আছে নি তাদের সাথে বিয়ে যায়োজো নাই তাদের সাথে বিয়ে যায়োজো নাই আর যাদের সাথে আল্লাহ বহির্ভূত বহির্ভূত তাদের সাথে যদি মিলিত জীবন যাপন করতে হয় মাঝখানে কবার ব্যবহার করতে হবে কারণে তারের মতো এই কবার নাম হলো পর্দা এই কবার নাম কি আল্লাহবাদা শুধু একটা কথা বুঝে মুসলমান নারী পুরুষের জন্য নামাজ যেরকম ফরজ মুসলমান নারী পুরুষের জন্য রোজা যেরকম ফরজ মুসলমান নারী পুরুষের জন্য হজ ফরজলে হজ যেরকম ফরজ মুসলমান নারী পুরুষের জন্য জাকাত ফরজলে জাকাত যেরকম ফরজ খুদার কথম মুসলমান নারী পুরুষের জন্য ফর্দাও এরকম ফরজ পর্দা এরকম কি পর্দা আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে ভুল নারীর পর্দা কয় আসলে পর্দা শুধু নারীর নয় পর্দা নারী পুরুষ উভয় পর্দা নারী পুরুষ উভয় তাহলে পর্দা প্রকার হলো দুই প্রকার একটা হলো প্রকারী পর্দা প্রত্যেকটা আবার দুই প্রকার আবার দুই প্রকার একটা হলো আওয়াজের পর্দা আর একটা হইলো শরীরের পর্দা একটা আওয়াজের পর্দা আর একটা কি শরীরের পর্দা তাহলে মধ্যে এক প্রকার বাদ সেটা নাই সেটা হলো পুরুষের আওয়াজের পর্দা এটা ফরজ না এটা কিনা ফরজ না আর হলো পুরুষের শরীরের পর্দা আর একটা হলো নারীর শরীরের পর্দা নারীর আওয়াজের হলো এই পুরুষের শরীরের পর্দা বলার বোঝার জন্য আমাদেরকে একটা কথা বুঝতে হবে আরবি পরিভাষা পর্দা শব্দটার পর্দা শব্দটার আরবি কি এখন আমাদের পরিভাষার মধ্যে আমরা সতর বলতে ওই অঙ্গকে কে বুঝি যেই অঙ্গকে লুকাইয়া রাখা ফরজ এটাকে আমরা সতর বুঝি আমার ভাইয়েরা জানা থাকলে বলুন পুরুষের শরীরে এবং নারীর শরীরে নির্দিষ্ট কিছু অংশ আছে কি না পুরুষের শরীরে নাবি থেকে হাঁটু পর্যন্ত এইটা হল পুরুষের শরীরে সতর এই জায়গাটাকে অন্যের দৃষ্টি থেকে গোপন রাখা প্রত্যেকটা পুরুষের জন্য ফরজে আইন প্রত্যেক পুরুষের জন্য মুরব্বী যাত্রী একটা ড্রাইভার কে কয়েক ড্রাইভার সাপ একটু দাঁড়ান আমি বাবারে আমি ডায়াবেটিসের রোগী যদি আমারে পেশাব না করান তাহলে গাড়ির মধ্যে আমার পেশাব হয়ে যাবে ড্রাইভারে বাবা গাড়ির নিতে পেশাব করার দরকার না আমি দাঁড়াইছি দশ বারোটা যুবক তরুণ লফর করি করে নিচে নামে গেল পেশাব করার জন্য রাস্তা তো পশ্চিমে পূর্বে পশ্চিমে এখন গাড়ি থেকে নামি এই দশ যুবক ছেলে আল্লা দাঁড়াইয়া দাঁড়াইয়া দক্ষিণ মুখী হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ফ্যান্টের সেইন খুলি পেশাব করার পেশাব করতেছে শুধু এতটুকু নয় একজনের থেকে আরেকজনের ডিস্টেন্স হলো এক থেকে দেড় হাত এই একদের হাত ফাকা ফাকা ফাকা ফাকা করে দাঁড়াইয়া এইবার দাঁড়াইয়া গল্প করতেছে একজনের দিকে একজন তাকাইয়া কি করতেছে গল্পও করতেছে আমার বাইয়ের দোস্ত হায়া সরম কোথায় গেছে মুসলমানের লুজ্জা সরম মুসলমানের মুসলমানের সন্তানদের কোথায় গেছে মেশকাত শরীফের মধ্যে একটা আদি আছে আল্লাহর আল্লামান সবচেয়ে বড় ডাল মোহাম্মদ বলা আর সবচেয়ে ছোট ডাল রাস্তায় হাঁটার সময় কোনো কাঁটা কোনো পাথর কোনো হাড় যদি মানুষকে কষ্টদায়ক রাস্তার উপরে পড়ি থাকতে দেখে একজন ইমানদার তো সেটা ওভারটেক করি সে যাবে না সেটাকে রাস্তা থেকে হঠাইয়া দিবে মনে করবে আমার কোনো ভাই যদি আসে। না দেখিয়া পায়ের মধ্যে আঘাত পাবে কষ্ট পাবে এই জন্য ইমানের চাহিদা রাস্তায় কষ্টদায়ক কোনো বস্তু যদি দেখে ইমানদার সেটাকে আরেক মুসলমান ভাইকে সেভ করার জন্য হটাইয়া দে এটা ইমানের আলামত কোন যুগে মুসলমানের ফেটে ডেগার ডুকেয়া দে এক মুসলমান আরেক মুসলমানের মাথায় ককটেল ফাটাইয়া দেই মুসলমান যে ইমানদার আদর্শ ছিল রাস্তায় কাটা একটা দেখলে সেটা সরাইয়া দেওয়া করার সেই মুসলমান রাজনৈতিক দলাদলির নামে ফেটের মধ্যে ডেগার ডুকেয়া দে এটা নয়তো মুসলমানের আদর্শ ইমানদারের চাহিদা আমার এরপরে হুজুরে পাঁচ সাল্লা লজ্জা তার কাছে থাকে না বুঝা গেল তার ইমানের গাছের একটা ডাল নাই ইমানের গাছের মধ্যে সরম নামক ডালটা নাই ও মুসলমানের বাচ্চা দশ বারো জন যুবক আল্লা রহমতে একসাথে গোপন করা যে ফরজে আইন ছিল এই ফরজে আইন গেল কোথায় আমার মুরব্বি আেরাম মনে কষ্ট নিবেন না অনেক মুরুব্বীরা এখনো পর্যন্ত আমাদের দেশে এমন আছে অনেক মুরুব্বীরা কোনো কারণে কোন প্রয়োজনে রাস্তা দিয়ে হাঁটার সময় যদি প্রস্রাবের ব্যাগ হয় রাস্তার পাশে যদি প্রস্রাব করার জন্য বসে এই উরুগুলাকে রামগুলাকে খোলা করিয়া পেশাব করার জন্য বসে হাঁটু পর্যন্ত ডাকিয়া পেশাব করতে বসতে জানে না আমার ভাইয়েরা দোস্তা বাবেরা এই নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা তো পুরুষের সতর আল্লাহ বলছেন খোলা রাখে কারো সতর যদি অন্য কারোর আল্লাহ যে নিজের সতর অন্য দেখাইলো তার উপরেও আল্লাহন যে নিজে অন্যের সতরের দিকে তাকাইলো তার উপরেও আল্লাহন পেশাবি বস্তু জানি না আমার মুরুব্বিআ রাস্তার পাশে যদি পেশাব করার প্রয়োজন হয় বসার সময় হাঁটু পর্যন্ত কাপড় দিয়ে ঢাকিয়া বসতে হবে এখন তো নতুন ছেলে ফুলেরা কি গায়ে দে আপনারা বলবেন হুজুর আমরা ফলাপাইন মানুষ ব্লাউজ গায়ে দিব কেন আমি বলব তোমরা যে শার্ট গায়ে দেয় এই শার্টটা ব্লাউজ এর মতো এটা কিসের মত ব্লাউজ এর মতো বলে ব্লাউজ এর মত যে তার প্রমাণ কি কারণ সব ফুলা পান এরা তো আর বেনামাজি না কিছু ফুলা পান নামাজ পড়ে যেও আছে কিছু ফুলা পাইন নামাজ পড়ে যেও কি আছে আমার সামনে হয়তো এরকম দুই জন তরুণ ছেলে নামাজ পড়তে দাঁড়াইছে আমার বেহরা শার যেটা গাইলছে এটা এত শর্ট নামতো এমনি এত শ রুকু করার জন্য যখন গেছে ওই ছোট মিয়ারা আমার কথা যদি অবাস্তব হয় তাহলে দোষ দিবা যদি বাস্তব হয় তাহলে শুধ্রানোর প্রয়োজন আছে কিনা এই ব্লাউজ মার্কা শার্ট নিয়া নামাজ করার জন্য গেলা এত কষ্ট করিলা আল্লাহ একবার ব্যবসা ছিল না কেন হইল না নামাজের বাহির ভিতরে তেরো ফরজ নামাজের ভিতরে ছয় ফরজ এই ছয় মধ্যে একটা ফরজ হচ্ছে সতর এখন পুরুষের সতর নামি থেকে হাঁটু পর্যন্ত এই পুরুষের সতর থেকে হাঁটু পর্যন্ত মা কি শুধু সামনের দিক না থেকে শরীরের চতুর্দিকে একটা সমান রেখা যদি টানা হয় এই রেখা থেকে নিচে হাঁটু পর্যন্ত এখন তুমি যে রুকুতে গেলা আর শার্টের মাঝখানে সাইডল ফাঁকা হইয়া গেলো তুমি সেজ দাতে গেলে তোমার প্যান্ট আর শার্ট এর মাঝখানে সাইড ইঞ্চি পাঁচ ইঞ্চি ফাঁকা হইয়া গেল। এই জায়গাটা তোমার নাবির নিচের জায়গা এই জায়গাটা তোমার নাবির নিচের জায়গা এখন তোমার নাবির নিচে নি দোস্ত এই জন্য এই জন্য একটা কথা অনুরোধ করব আমার ভাইয়েরা বাবারা ছোট ভাইয়েরা আমাদের সন্তানেরা যখন যেখানে ইউনিফর্ম কম্বলসারি। সেইখানে তুমি কম্পালসারি ইউনিফর্ম পরিধান করো আরতের পোশাক কি মোহাম্মদুর রসুল্লাহামের সুন্নতের পোশাক হইলো হাঁটু পর্যন্ত লম্বা জামা হাঁটু পর্যন্ত লম্বা জামা এবার সেটা গোল হোক না হইলে কাটা হোক যেটাই হোক না কেন অন্তত হাঁটুর উপর পর্যন্ত হইলেও একটা পাঞ্জাবি কাটা পাঞ্জাবি হইলেও গায়ে দাও যখন স্কুল কলেজে যাইবা তখন ইউনিফর্ম যদি ইউনিফর্ম না তখন তো তুমি ওই মোহাম্মদুর রসুল্লা সাহিমের শূন্যতের জামা পরিধান করতে হবে কারণ ওই সুন্নতের জামা তো একদিন তোমাকে অবশ্যই পরিধান করতে হবে যেদিন নাকি নিঃশ্বাস থাকবে না যেদিন চক্ষু বন্ধ হইয়া যাবে সেদিন তোমার অজান্তে দুনিয়ার মানুষ তোমাকে ওই সুন্নতের জামা এই সেদিনের জামা পরিধান করব না এই কথা তুমি বলার সময় ঠিক মতো মোল্লাদের জামা গায়ে দিয়া কবরে যেতে হবে ব্যস্তম সুযু এতটুকু এখানে মোল্লারা এই লম্বা জামা সিলাই করিয়া গায়ে দে আর মুর দ্বারা কবরে যাওয়ার সময় মোল্লাদের জামাটা সিলাই ছাড়া গায়ে দিয়া যায় টুকু নাকি আমার বেহরা এবার পুরুষের পর্দা বুঝলেন তো এক নম্বর আরো একটা সে পুরুষের পর্দা আর একটা পুরুষের পর্দা আমার আল্লাহরা নিজে মহিলার দিকে নাতা কাইয়া পর্দা করা নিজে মহিলার দিকে নাতা কাইয়া পর্দা করা ও বেহরা দোস্তরা আমার কথা না আল্লাহ গুল আলমিন কোরআন শরীফের মধ্যে আমার বন্ধু আপনি আপনার ইমানদার পুরুষ উম্মদদেরকে বলে দিন আপনার ইমানদার পুরুষ উম্মদদেরকে বলে দিন তারা যেন ঘরে বাড়িতে रास्ता गाटे, हाटे गाटे, मार्केटे बाजारे, शहरे हाँ चला कर समय হঠাৎ করে নেয় সঙ্গে সঙ্গে দৃষ্টি যেন নিচের দিকে করিয়া নেয় এরপরে আল্লাহাক বলেন হে আমার বন্ধু আপনি আপনার উন্মতের মহিলা ইমানদারদেরকে বলে দিন তারা গড়ে বাড়িতে হাঁটা চলা করার সময় বেগানা কোন দৃষ্টিকে যেন নিচের দিকে অবনত করে বিশেষ করে গড়ের মধ্যে চলাচলের সময়। গড়ের মধ্যে চলাচলের সময়ে আমাদের দেশের পারিবারিক সিস্টেম হিন্দুয়ানি সিস্টেম আমাদের দেশের পারিবারিক সিস্টেম হিন্দুয়ানি সিস্টেম এই কারণে সাতবাই বড় বড় হইয়া যায় তারপরেও সংসার একান্নভুক্ত থাকে এই একান্নভুক্ত সংসারে পরিবার পরিচালনা করতে গেলে সেখানে আল্লাহ একবার একজন পুরুষের নাম হয় দেবর আরেকজন মহিলার নাম হয় বাবী একজন পুরুষের নাম হয় দেবর আরেকজন মহিলার নাম হয় বাবী আমাদের সমাজের নিয়ম হইল কতিপয় এই বলি আওড়ায় কতিপয় লোক এই কথা কয় দেবর কি ভাই কি দেবর কি ভাই কি অর্থাৎ দেবর হইল ভাইয়ের মতো যার কারণে বড় ভাই কতগুলো আছে অলস ফাটিক ছোট ভাই তার থেকে ইমিডিয়েট দুই তিন বছরের ছোট পঁচিশ বছর বয়সে সে বিয়ে করছে ছোট ভাইয়ের বয়স হয়তো বাইশ তেইশ বছর এখনো বিয়ে করে নাই এই বড় ভাইয়ের ছোট ভাইরে কয় আমি তো একটু ব্যস্ত তুই থেকে বড় ভাইয়ের ছোট ভাইরে কয় তুই যাইয়া তোর বাবীকে ডাক্তার দেখাইয়া নিয়ে আয় অনেক সময় কয় আমি তো একটু ব্যস্ত তুই তোর বাবীকে একটু তার বাপের বাড়িতে নিয়ে যা অথবা তোর তার বাড়িতে আছে। তুই যাই নিয়ে যদি কেউ জিজ্ঞেস করে কিরে ভাই তুমি ছোট ভাইকে তোমার বউকে পাঠাইতে বললা কেন আইনি বললা কেন ডাক্তার দেখাইতে বললা কেন তখন বড় ভাই কয় ও দেবর কি ভাই কি আল্লাহর আল্লাহু আলম আল্লাহামু আলম হুজুরে পাক সালাম বলেন ভাবির জন্য দেবর মৃত্যু সমতুল্ল বাবির জন্য দেবর মৃত্যু সমতুল্য ও বেহরা দস্তবাব যত অঘটন ঘটে যত অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ অঘটন আর অ্যাক্সিডেন্ট গুলা দেবর বাবির মধ্যে হয় বিশেষ করে ওই সমস্ত বড়ো ভাই যে সমস্ত বড় ভাই বিদেশে থাকে দেশে থাকে দেবর অধিকাংশ এই দেবর আর বাবির অ্যাক্সিডেন্ট ঘটে আমার বেহরা দস্তাব শেষ পর্যন্ত এটা জানা জানি হয় শেষ পর্যন্ত বড় ভাই বাবীকে ডিভোর্স দে এই ডিভুজ লইয়া বাড়ি বা বাড়িতে যায় সেখানে আবার ভাবির ভাবি একটা আছে এই ভাবিয়ে এই ডিভুজ নিয়ে যাওয়া ননদ এটাকে ননদা ঘরের সমস্ত কাজ করায় চাকরানির মতো দিন দুই করার পরে যখন আপত্তি করেন আমি কি তোমাদের ঘরের চাকরানি নাকি আমাকে দিয়া সমস্ত চাকরানির কাজ করাও কেন তখন ভাবি খোঁটা দে তুই আরেকজনের ঘর ভাঙিয়ে এসছ এখানে তোমাকে আদরে যতনে খাওয়াবে তোমাকে কাজ করা পান করছে শেষ পর্যন্ত মহিলা মারা গেছে আমাকে বলেন না এই মহিলা যে মারা গেল এই মারা যাওয়ার সূচনায় কি মারা যাওয়ার সূচনায় হলো দেবর মারা যাওয়ার কি দেবর এই জন্য হুজুর দুনিয়ার মানুষরা। তুমি বাই বললেই তো বাই হবে না আল্লাহর হাবিব বাই না দেবর বাইয়ের সমতুল্য না দেবর হলো মরণের সমতুল্য আল্লাহ আকবর এই জন্য আল্লাহবা খবরদার বেগানা মহিলার দিকে তাকাইতে পারবা না আর একটা পুরুষের পর্দা পুরুষের পর্দা আমার কথা না তো করি করিয়া আমি তোর করতেছি আল্লাহ ফাকাবুল আলমিন কোরআন শেষের মধ্যে আর তোমরা করেন কোনো কোনো আসবাবপত্র কোনো জরুরি সামান চাওয়া লাগে চাওয়া লাগে আপনাদের দেশে কোদালকে কি কয় কোদাল কোদাল কয়নি এখন এক ঘরের মধ্যে একজন মহিলা আছে ওই মহিলার স্বামী বিদেশ থাকে কোদাল এখন কোদাল দরকার কোদাল আপনি একজন যুবক মানুষ বেগানা পুরুষ আপনি সরাসরি তার ঘরের মধ্যে ঢুকিয়ে যাবেন তার বেডরুমে চলে যাবেন বাবী কোদালটা দেন বউ কোদালটা দাও এরকম আল্লাহ না বন্ধা তোমার জন্য অনুমতি নাই। নাই এক নম্বর তোমার জন্য তুমি বাহিরে থাকিয়া প্রথমে সালাম দিবা সালাম আলাইকুম রহমতুল্লাহ কিছুক্ষণ অপেক্ষা করবা অপেক্ষা করি দেখবা ঘরের ভিতর থেকে কোন উত্তর আসে কিনা যদি উত্তর না আসে আবার সালাম দিবা কতক্ষণ অপেক্ষা করি কোন উত্তর আসে কি না যদি না আল্লাহ ফাকুল কোরআন শরীফের মধ্যে আর সাজ করেছেন তোমরা অন্যের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সালানের মাধ্যমে তাদের থেকে অনুমতি গ্রহণ না করো অনুমতি গ্রহণ না করিয়া অন্যের ঘরে সরাসরি প্রবেশ করিও না আমার কি এগুলা আল্লাহ আল্লাহ রসুল কর্তৃক দেওয়া সমাজ নীতি আল্লাহ আল্লাহ রসুল কর্তিক না মানার কারণে আজকে আমরা এত সমস্যায় জর্জরিত এত বিপদ আপদে জর্জরিত এত অ্যাক্সিডেন্টে জর্জরিত খুদার কসম করি বলতেছি আল্লাহর বাণী কোরআন শরীফ রসুলের বাণী হাদিস শরীফ একশো একশো করার কারণে হাদিস কে না মানার কারণে আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া জীবন বিধান না মানার না মানার কারণে আল্লাহ আল্লাহ দেওয়া আল্লাহ সমাজ নীতি আর পরিবার নীতি না মানার কারণে আমাদের এই অবস্থা মানুষেরা আল্লাহের সামনে এক সালামে দ্বিতীয় সালামে তুমি তখন গড়ের বাহিরে থাকিয়া পর্দার আড়ালে থাকিয়া বলো ও আব্দুল করিমের বউ তোমাদের কাছে একটা কোদাল আছে যে এই কোদালটা দাও আমার একটু প্রয়োজন হয়েছে पर्दार आड़ कोदाली कोदाले आदान प्रदान चेहरा देखार आदान प्रदाना चेहरा देखना आदान प्रदान হবে না এইটা পর্দা আমার অতএব এই পর্দা লঙ্ঘিত হওয়ার জন্য নারী দায়ী নয় এই পর্দা লঙ্ঘিত হওয়ার জন্য পুরুষ দায় নয় এ পুরুষ দায়ী ঠেলি দিবে ঠেলি নিবে এই ঠেলি দেওয়ার একটা ঘটনা কই যখন প্রসঙ্গ আসছে আল্লাহ একবার তো এই যে কোথায় ঠেলি দিল আর ঠেলি এই কথাটা মনে রাখিয়েন ইনশাল একটা ঘটনা আগামীকাল একটা গল্প বলবো আলা আল্লাহুল্লাহ ওয়ালিম Allahumma barik ala Muhammadin wa ala al-Muhammad Kama barakta ala Ibrahima wa ala al-Ibrahim Innaka hamidun majeed Alhamdulillahi rabbil alameen Alhamdulillahi rabbil alameen والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هبلنا من أزواجنا وذرياتنا قر تاعي وجعلنا للمتقين إماما كما في الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الاسلام اللهم الاسلام اللهم اللهم اللهم المسلمين في العالم, كله اللهم احفظ المسلمين في العالم كله لا اللهم اللهم اللهم اللهم اللهم على القوم الظالمين এত সুন্দর আয়োজন এত টাকা পয়সা খরচ এত পরিশ্রম এ আল্লাহ সবগুলা সার্থক হবে যদি আপনি কবুল করেন এ আল্লাহ এ আল্লাহ যদি কবুল না হইল তো দুই পয়সারও তো মূল্য হবে না আল্লাহ আল্লাহ ইয়ার হামিন আমি গুনাগার ফতাওয়ার সর্মেসার মাতার তালু থেকে পাই আমি তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা এ আল্লাহ আমাকে দিয়ে মোনাজাত করার জন্য এ আল্লাহ আপনার কত বান্দারা এখানে দিন একরামেরা আছেন। কত নেকর দিনদার মুসলমান ভাইয়েরা আছেন। কত দাড়ি সাজার চুল সাজা মুসলমান ভাইয়েরা মুরব্বীরা আসেন এ আল্লাহ অনেক তালেব আলম ভাইয়েরা আসেন এ আল্লাহ পর্দারে অনেক নেকর দিনদার মা বোনেরা আসেন আল্লাহ সবাইকে নিয়ে আমি গুনাগার আপনার দরবারে হাত উঠেছি আল্লাহ এ আল্লাহ আপনার মাফ করে দেন আমার জীবনের গুনাগুলা মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ এই গভীর রজনীতে আমরা খালি হাতগুলা বিখারের মতো আপনার দরবারে উঠাইছি আমাদের হাতগুলা খালি ফেরত দিন না আল্লাহ সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন মাঘ ফেরাতের দ্বারা করে দেন আল্লাহাম রাগুনাগার হইলেও তো আপনার হাবিবের উন্মত আপনার আয় আল্লাহ আপনি মোহাম্বত যদি না করতেন এই সুন্নত আমাদের গায়ে কেন লাগাইলেন আপনি যদি মোহাব্বত না করতেন মাথায় টুপি কেন উঠাইলেন মুখে দাঁড়িয়ে কেন দিলেন সেই মহাবকে মাফ করে দেন বাবা মাইলে একজনে মারলি একজনের ছাড়া একজনে মাইল একজনে আদর করে আপনি যদি আমাদেরকে আপনি যদি আমাদেরকে মারেন উদ্ধার করেন আল্লাহ দয়া করে আমাদের দিকে মায়ার নজর ফরমান আমাদের দিকে দয়ার নজর ফরমান আমাদের দিকে রকমের নজর ফরমান মাহফিল টাকে দয়া করি প্রবুল ফরমান্লা যারা মাহফিলের আয়োজন করেছেন দেশ থেকে বিদেশ থেকে লন্ডন থেকে যারা সাহায্য করেছেন চাঁদা পাঠাইয়াছেন উজ্জ্বল করে দেন আল্লাহ দুনিয়া খেরাতের ইজত সম্মান দান করেন দুনিয়া খেরাতের বেঈতি থেকে হেফাজত ফরমান এ আল্লাহ অনেক বাইরা দু সেন কার কি আছে আপনার জানা আছে আল্লাহ সকলের তো আফিওদান করেন ইয়া আল্লাহ ইউনাইটেড ক্লাবের সভাপতি সেক্রেটারি সাহেব ইয়া আল্লাহ উনারা দুজন অসুস্থ ইয়া আল্লাহ আল্লাহ দুজন সেহায়তো আফিওদান করেন করেন। তৈ আল্লাহ বাকি সদস্যদের মধ্যে যারা যারা অসুস্থ আছে। আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ সেহে কামে ফরমান ইয়া আল্লাহ বাই আব্দুল আব্দুল কাইম মেম্বার সাহেব কে ইয়া আল্লাহ সেহিয়ত এনায়েত ফরমান আল্লাহ আল্লাহ সকলের নাম তো আমার মনে আসে না আল্লাহ আপনার কাছে জানা আছে আল্লাহ সকলকে সে তো দান করেন হায়াত এ তো দান করেন আয় আল্লাহ বিদেশের মধ্যে এ আল্লাহ এই মাহফিলের খায়ের খাদানবীর যারা আছে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে আসমানি থেকে আল্লাহ এই মাহফিলের উচিলায় দুলভপুরের উপর রহমত নাজুল ফরমান গোটা এলাকার উপরে রহমত নাজুল ফরমান এ আল্লাহ এই এলাকাকে বলা মুসিবত থেকে হেফাজত কিন্তু উত্তর উত্তর লোক তৈরি করি দেন আল্লাহ ইহা আল্লাহ এই মাহফিল টাকে হেদায়তের জরিয়া বানান এ আল্লাহ হেদায়তের জরিয়া বানান আল্লাহ প্রতিদিন যে সমস্ত আলোচনা হইতেছে এই আলোচনা গুলোর মাফ করিয়া বানানে আল্লাহ শ্বশুর শাশুড়ি তাদমুর শিষ পূর্ব বংশর মুরু বিয়ানী কেরাম যারা কবর বাসী হইয়া গেছেন সকলের কবর আজাব মাফ করে দেন এ আল্লাহ কবর গুলাকে বাগান বানাইয়া দেন এআ আল্লাহ খাস করি ইউনাইটেড ক্লাবের সদস্য এবং সাহায্যকারী যারা আল্লাহ এই দুল্লভুর দুল্লভপুর গ্রামের মধ্যে যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানের মূর্দে গানের কবর কে নুর রহমতে বরফর করে দেন এ আল্লাহ এ আল্লাহ আগামীকালের মাহফিল কোন কাজ করাইয়েন না মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করাইয়েন না আল্লাহ টুটা ফাটা এ বাজত বন্দেকার আল্লাহ কারা সবাইকে খালাস দান করেন এ আল্লাহ এ আল্লাহ যে সমস্ত ভাইয়েরা সিন্নি দিয়েছেন আল্লাহ সকলের সিন্নি কবুল ফরমান আল্লাহ এই মার কোরআন খতম কবুল ফরমা আল্লাহ সমস্ত সবাব উনার সমস্ত মুরব্বীদের রুহের উপরে বকশিস করে দেন এ আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ কতগুলা বন্ধু বান্ধব আছে কষ্ট করতেছে মোহাম্মত করে আল্লাহ আল্লাহর সকলের আপনার গায়ে বের কাজে আল্লাহ আল্লাহর ইসমানি রুহানি এলমি মালিনী সব রকমের প্যারেশান থেকে মুক্ত রাখেনি আল্লাহ আল্লাহ রাখেন আল্লাহ আপনার হাবিব সৎকাত্ত কবুল ফরমানা এ আল্লাহ এ আল্লাহ এই এলাকার সমস্ত যুবক তরুণ অন্তরে ইসলামী যজ্ঞ পয়দা করে দেন সমস্ত যুবক তরুণদেরকে নামাজই বানাই দেন আল্লাহ এ আল্লাহ পর্দার মামন এরা মাইকের আওয়াজের সাথে বয়ান শুনতেছে দোয়াই শরী কইতেছেন আল্লাহ ওনাদের জীবনের মাফ করে দেন সমস্ত মাবনদের দিলের নে কামনা বাসনা পূরণ করে দেন এ আল্লাহ এই মাহ উপলক্ষে যে আল্লাহ আপনার হাবিবের উসিলা দোয়া দরখাস্ত কবুল ফরমান আপনার হাবিবের দরবারে কুটি কুটি দরুদা পৌঁছান ইহা إلا الله محمد رسول الله